السلام عليكم ورحمه الله وبركاته ولتكم منكم امه تمادر متي কিছু মানুষ উম্মাহ থাকা উচিত ইয়া দুনা الى الخير যারা মানুষদেরকে কল্লানের দিকে খায়রের দিকে দাওয়াত দেবে ওয়ায়ামুরুনা বিল মারুফ যারা নিষেধ করবে আমাদের দেশে অহরহ অপব্যাখ্যা হয় ওয়াল তাকুম মিনকুম ওম্মা আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে ওম্মা থাকা উচিত এই ওম্মা মানে আমাদের দেশে অনেকে দল বানাই ফেলছে যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত এটার বাংলা করার সময় এইভাবে বলে যে আল্লাহ বলছেন তাকুম মিনকুম ওম্মা যে তোমাদের মধ্যে একটি ওম্মা থাকা উচিত এটার বাংলা করা হয় যে তোমাদের মধ্যে একটা দল এমন থাকা উচিত এটা আবার দলের আরেক দলিল দল বানানোর দলিল যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত যেই দল কি করবে ইয়াদ মানুষদেরকে কল্যাণের দিকে দাওয়াত দিবে আর সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে আল্লাহ বলছেন এখানে দল করতে হবে তাহলে দলের থাকতে পারবেন না। আমরা কাসির থেকে দেখি কারণ আমি তাপসির যদি ইবনে কাসির একটা বলি তো অনেকের একটু বিশ্বাস করতে কষ্ট হবে কারণ অনেক কেউ কেউ মনে করে যে আমরা ভুলতাফসির করি তো সুতরাং হয়তো আমরা নিজের থেকে বলে দিতে পারি ভুলতাফসির যেহেতু করি যারা বলে যে আমরা করতেছি আপনারা আপনারা আমরা বুলটা হইলে অত করতেছি এটার জন্য তো আপনারা আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত যে আপনারা বুলটা হইলেও করতেছেন আমরা করতেই পারতেছি সেখানে আপনারা করতেছেন আর আমরা যদি ভুলটা করি তা আপনারা সহিটা করেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের মসজিদে বছরে একদিনে খবরদারি করে তার মসজিদে যে বছরে একদিনও তাপসির হয় না সেই খবর তার নাই তো ঠিক আছে সরকার বাড়ি বুল বুলতা হচ্ছে আপনার মসজিদে সহিটা করেন আমরা সেখানে যাবো জন্য। সেখানে মানে কি একটা দল থাকতে হবে একটা সংগঠন থাকতে হবে যে যে সংগঠন মানুষদেরকে তাওয়াত দিবে যে আমরা বলছি না তাওবার জন্য সংগঠন তবু ইলাল্লাহ জামিয়া এটাও আবার অনেকে দলিল ওই। অনেক পিস সাহেবেরা যে সব মানুষের দল বেদে তবা করায় নাগরি ধরে তবা করছেন তবা করছি এই পাগড়ি দরে তবা করানোর সময় ওই আয়াত দলিল ওয়া তু তাওবার সংগঠন আরেকটা হলো জামিয়া এটা হলো আল্লাহর রশির সংগঠন আবার আরেকটা হল দাওয়াতের সংগঠন উম্মা কাসির বলতেছেন ওয়াল তা উম্মিল এখানে আল্লাপাক একটা হলো বাস্তবায়ন করার জন্য আল্লাহর নির্দেশ নিয়ে সমাজে দাঁড়িয়ে থাকবে এইরকম কিছু লোকের কথা বলছেন এই লোক কারা কল আর দহাক দহাক রহেমা দহাক কে চিনেন দহাক এ নামটা শুনছেন তো আব্দুল আব্বাস রাজি আল্লাহমা তিনি হলেন তার অনেকগুলো ছাত্র ছিল যেমন তেমন ছাত্র। উস্তাদ্রবিন আব্বাস রাজি তালুমা যেমন উস্তাদ তার অনেকগুলা তাপসির ছাত্র ছিল যেমন ইক্রিমা কাতাদা মোজাহিদ তারপরে এই দহাক এরা হলেন উনার বড় বড় ছাত্র তিনি একজন এই কেরাম বুঝতে পারছেন এই কারা সাহবাই কেরাম অর্থাৎ আল্লাপাকই ওম্মার কথা বলছেন যে একটা উম্মা থাকবে যে উম্মা তোমাদের কাছ থেকে কল্যাণের দাওয়াতামী আল মুজাহিদিনামের পরে কেয়ামত পর্যন্ত এই দায়িত্বটা যারা পালন করবেন তারা হলেন মোজাহিদিন আর ওলামাইকার তাহলে এই আলেমদের একটা দল থাকবে এই দল থাকবে হবে। এটাকেই দহাক রাহেমা উল্লাহ ব্যাখ্যা করেছেন যে এরা হলেন ইয়ানি আল মুজাহিদিন ওলামা কারণ ওলামা না হইলে আপনি যখন মানুষদেরকে দাওয়াত দিতে যাবেন কোরআন সন্না যদি না জানেন তা আপনি তো ভুল দাওয়াত দিয়ে দিবেন বিকৃত ব্যাখ্যা করে দিবেন এবং কিচ্ছা কাহিনী শুনাইবেন মানুষকে কোরআন রকমের মিথ্যা কিচ্ছা কাহিনী গল্প গুজব শোনাতে থাকবেন এই জন্য এই কাজটা করবেন কারা ওলামাই কারাম আল ওলামা আর আপনি এই কাজটা করবে কি প্রথম কাজ হলো খায়ের এরা দাওয়াত দেবে মানুষদেরকে কিসের দিকে কল্যাণের দিকে কল্যাণ মানে কি কল্যাণ মানে আসেন আপনারা আমাদের সাথে দলে ঢুকেন আমাদের এই দলে সামিল হয়ে যান এই দলে সামিল হয়ে গেলে আমাদের সাথে সাথে থাকবেন তাহলে আপনারা মুখ লেহন হয়ে যাবেন এটাই কি খায়ের কল্লানের দাওয়াত মানে আল্লাহ রসুল সাল্লাম নিজেই ব্যাখ্যা দিছেন কারা রসুল আর আমার সুন্নতের এতেবা করার দাওয়াত মানে কল্যাণ মানি এল কোরআন ওয়া সুনি কোরআন এত্তেবা করার মানুষকে দাওয়াত দিতে হবে যে ভাই আসেন কোরআনের তাপসির আসেন এখন আপনি খবরদার তাপসিরে যাই না এটা কি মানে মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন কোরআন এর করার জন্য ডাকবেন এখন তাপসির আসতে দেন না তো দাওয়াত হইলো কেমনি ইয়াদোনা ইলাল খায়ের আয় নোচর কোরআন ওয়া সুনি আদেশ দিবেন আরেকটা হলো না আনিল মন কার অসৎ কাজের খারাপ কাজের নিষেধ করবেন আচ্ছা ঠিক আছে এখানে আপনাকে কয়েকটা জিনিস বুঝতে হবে একটা হলো आदेश देखार आदेश देविकाराई एक मानुष নামাজ পড়েনা আপনি তাকে বলতে পারেন সুদ খাইতে পারবি না সুদ খাওয়া যাবে না এই এই নিষেধাজ্ঞা আরোপ করার আপনার অধিকার আছে নাই তাহলে এই অধিকার কার আছে প্রশাসনের আছে এই জন্য আমরে সব আদেশ অসৎ কাজের নিষেধ এই অধিকার আম জনতার নাই আমার অনুরোধ করতে পারে নিষেধ কাজ থেকে বিরত থাকার অনুরোধ করতে পারে নির্দেশ দিতে পারে না বাধা দিতে পারে না বুঝতে পারছেন সব কাজের আপনি আদেশ দেওয়ার অধিকার আপনার নাই নিষেধ করার অধিকার নাই আপনি একজন মানুষকে সৎ ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারেন সৎ কাজের ব্যাপারে অনুরোধ করতে পারেন যে ভাই নামাজ পড়লে ভালো নামাজ ভালো এই সব ব্যাপারে আপনি তাকে আপনি অনুরোধ করতে পারেন বুঝাইতে পারেন আপনি তাকে আয়াত দিতে পারেন হাদিস পারেন কিন্তু নির্দেশ দিতে পারেন না আল্লাহবাক এখানে যে ওম্মার কথা বলছেন এই ওম্মাটা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে আবার সৎ কাজের মারব কাজের আদেশও দিবে মনকার কাজের নিষেধ করবে আচ্ছা ঠিক আছে তাহলে ধরে নিলাম আমরা নিম্ন উদ্বুদ্ধ করব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আম জনতার পক্ষে এখন এখানে মরউন বিল মাহরুব ওইন আলীন মনকার দুটা জিনিসকে আল্লাপাকে একসাথে সম্পৃক্ত করেছে। এখন আমি শুধু সুন্দর সুন্দর আমলের দাওয়াত দিলাম সৎ কাজের মারব কাজের ব্যাপারে উদ্বুদ্ধ করলাম মানুষকে কিন্তু পাশাপাশি আমার সমাজে আমার আশেপাশে অসংখ্য খারাপ কাজ হচ্ছে সেই দিকে তাকাইলাম না কিছু বললাম না আমার এখানে মসজিদের ভিতরে আমি বসে বসে শুধু আপনাদেরকে নামাজ পড়ার জন্য সিয়াম পালন করার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলি কিন্তু মসজিদের বাইরে এখানে গানের অনুষ্ঠান হইতেছে ধর বিশাল গান বাজনার মাহাপ হইতেছে এখন সেই ব্যাপারে মুখে তালা লাগিয়ে রেখলাম কিছু কি আমরে মনকার আপনি যখন সৎ কাজ গুলোর মা আরব কাজ গুলার কথা মানুষকে তুলে ধরতে হবে পাশাপাশি সুদের ব্যাপারে গোসের ব্যাপারে হারাম উপার্জনের ব্যাপারে মদের ব্যাপারে জুয়ার ব্যাপারে সমাজের যত রকমের মনকার কাজ আছে এ সকল মনকার কাজের কথাও একই সাথে তুলে ধর তাহলে এই তিনটা কাজ যারা করবে আল্লাহপাক উদ্দেশ্য এই মানুষগুলা হলো সফল তাহলে এই আয়ত কারিমা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাপাক এখানে কোন দল গঠন করার জন্য সংগঠন করার জন্য ওম্মা বলেন নাই ওম্মা হবে ওলামাইকার ওম্মা হবে আমি আগে যেরকম জামি আকিদা রক্ষ্য আমলের রক্ষ চিন্তার